السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونزكر ونستغفره ونقبل به ونتوكل عليه ونعرض بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة بجعة وكل بجعة ضلالة وكل ضلالة في النار বারাউস বি শেবান রজীমিল্লী দীন উপস্থিত ইসলাম প্রিয় দিনী মন্দোবল আমরা সর্বপ্রথমে মোহান রব্দুল আল আমিনের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে অনেকদিন পর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত করার তৌকিক দান করছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিনোদী মোহাম্মদ মুস্তফা সাল্লিমাসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বসিত হোক আল্লাহম্লে আলাইহমেহ আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম আপনারা অনেক স্থানে হ্যান্ডবিলে शुरम प्रत्येक मुस्लिम के जाना जरूरी बंधुगण पृथिवीत किसि ज्ञान दिख दिए चिंता करें कितिक ज्ञान आ कि दिन ज्ञान आज स्त ज्ञान जागतिक पृथ्वी ज्ञान मानुष स्कूल कलेजे पढ़ाशना से हम से आएंस हक विज्ञान हक इतिहास हक भूगोल हम इन अर्जन कर जेग सब दुनियादी ज्ञान किसु ज्ञान एम आ दिन ज्ञान और एक जो मुस्लिम वमिलेर सब चे बल से ज्ञान अर्जन कर दिन ज्ञान आज दिन ज्ञान प्रचुर भागे विभक्त हादिसर ज्ञान कुरान एवं तस्तर ज्ञान फिकार ज्ञान उसूले फिकार ज्ञान इलामामिक हिस्ट्री ज्ञान फराएर ज्ञान ये प्रचुर ज्ञान दिन की एक ममिन मानुष प्रत्येक साधारण मानुष के समस्त ज्ञान अर्जन करना जरूरी तरह मध्य तीन ती ज्ञान विशेष भाव अर्जन कराद सकल के जाना जरूरी এই তিনটি জ্ঞানের প্রথম জ্ঞানটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে জানা যে আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা আমাদের রুজিদাতা যে আল্লাহ আমরা পৃথিবীতে আসি তার রহমকরণ এবং তার অনুগ্রহের কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি সেই রব্ুল আলমিনকে চেনা এবং জানা এটা আমাদের এক নম্বর জানার জিনিস যেটা আমাদের জানতে হবে द्वित जो विषय से इसलम धर्म जे धर्म त्रिली मखंड सल्लासल्लम ये पृथ्वी से प्रचार कर अल्लाह तलार मनोनी धर्म से धर्म अवलम्बी हमारा से धर्म के मानी ताद के से धर्म सम्पर्के अवश्य जानते होता हे द्वित जिन जेटा के जानते हो তৃতীয় বিষয় যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে জানাতে যেই নবী শেষ নবী যিনি শ্রেষ্ঠ নবী যিনি পৃথিবীতে আমাদেরকে এই হেদায়ত নিয়ে এসেছেন এবং মানুষকে হেদায়ত করেছেন সেই নবীর উম্মত আমরা আমাদেরকে সেই নবীকেও কি করতে হবে জানতে হবে এবং চিনতে হবে তবে একদিনেই মানুষ এক ঘন্টায় মানুষ এসব কিছু জানতে পারে না অসম্ভব তা সত্ত্বেও আমরা চেষ্টা করব আজকের আলোচনায় যে কিছু কিছু জিনিস এই তিনটি বিষয়ে আপনাদেরকে দেওয়ার এবং জানার আলোচনা করার চেষ্টা করব যেটা আমাদের জন্য অবশ্যই জানা দরকার এবং সেটা জানার পর কিছু করা দরকার বন্ধুগণ আমাদের এই ইসলাম ধর্মই হচ্ছে জানার ধর্ম এবং পড়াশোনার ধর্ম সে কারণে বাক্য তুমি পড়ো আল্লাহ রব আল প্রহম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের উপর যেই প্রথম শব্দটি যেই প্রথম আয়াতটি নিজের আকাশ থেকে তিনি যে তোমাকে সৃষ্টি করেছে ভাই আমাদেরকেও সেই প্রভুকে জানতে হবে যে প্রভু আমাদেরকে কি করেছে সৃষ্টি করেছে। বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আলাচুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা জরুরি সত্যিকার অর্থে পৃথিবীর যতগুলি ধর্ম আছে কোন ধর্মেই মনে হয় না যে এরকম জ্ঞান এবং শিক্ষার বিষয়ে তাদের কথা আর বিশেষ ইম্পর্টেন্ট এরকম কিছু তাদের বাণী আছে বা কিছু কথা আছে আমাদের এই ইসলাম ধর্ম আমরা যে তিনটি বিষয়ের সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি বা যে তিনটি বিষয় আমাদের জানা জরুরি সেই তিনটি বিষয় ভাই পৃথিবীতে জানাও জরুরি আর যে দিন কবরে যাব সেই কবরেও ওই তিনটি বিষয়ের সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে যে তিনটি বিষয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কবরে তার প্রথম প্রশ্নটি হবে যে তোমার রবকে তোমার প্রতিপালককে তোমার প্রভুকে মান রাখতে तो हादी अनुजाई द्वितीय प्रश्न तुम किश्न भाई खुबी इम्पर्टेंट जिन प्रत्येक भाई तीन टी विषय इसलम धर्म ज्ञान प्रिय धर्म मानुष के ज्ञान शिक्षा दे এবং ইসলামের প্রথম কথাটি হচ্ছে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি বরাবর তারা কি এক হতে পারে অর্থাৎ এক হতে পারে না তবে মনে রাখবেন আমরা যখন কোনো জিনিস জানব তখন সেই জিনিসটা জানার পর আমাদেরকে আমল করতে হবে কি হবে? হবে হবে। আমল আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই ধরেন আমি আপনাদের মধ্যে কোন ভাই ড্রাইভিং শিখলো কিংবা কোনো ভাই ডাক্তার হলো ডাক্তারি শিখলো ডাক্তারি শিখার পর সে যদি বলে যে না আমি আর চিকিৎসা করব না ড্রাইভিং শেখার পর সে যদি বলে যে না আমি আর ড্রাইভিং করব না তাহলে তার এই ড্রাইভিং শিক্ষা আর এই ডাক্তারি শিক্ষার কি কোন লাভ আছে মুসলিম ভাই প্রা না জানা বরাবর তো ইসলামে যদি কোনো মানুষ জানার পর আমল না করে তাহলে ওর উপর সাজাবে ঠিক দিনে এমন লোক কান্নানি যাবে যারা জানার পর আমল করে আল্লাহ রাত একটি ছোট সূরা পুরানো করেছেন সবচাইতে মানে ছোট সূরাগুলির মধ্যে আল্লাহ বলছেন যুগের পতন কিংবা আসরের সময়ের পতন ইঞ্জালিন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে সমস্ত মানুষ ও কিন্তু তারা নয় তারা ধ্বংসে নয় যারা লেখা যারা ইনাম এনেছে এবং আমাদের সৎকর্ম করতে হবে এটাই হচ্ছে ইসলামের ফয়ফেলা এটাই হচ্ছে ইসলামের বিধান বন্ধুগণ আমরা এ বিষয়ে আর কথা না বলে প্রথম বিষয়ের দিকে যেতে চাই যে বিষয়টি হচ্ছে আমাদের প্রথমে মোহানকে বা আল্লাহ আবুল আলম আল্লাহতলা কে জানার বিষয়ে সবচেয়ে প্রথম পয়েন্টটি হলো যে আল্লাহ তালা আসেন এই বিশ্বাস এই মামলা আল্লাহ আব্দুল আলমিন এই বিশ্বাস আল্লাপারে করা এই কথায় পৃথিবীর অধিকাংশ মানুষেই একমত আমরা মুসলমানেরা যেমন এটা বিশ্বাস করি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আছেন যেমন হিন্দুরা কি এটা বিশ্বাস করে না পড়া ওপরে ख्रीचान यहाँ पंडित खुबी कम लिर्म कल खुबी अल्पसंख्यक मानुष पृथ्वी जरा आल्ला अस्तित्व के বা কোন সম্প্রদায়কে এটা বলছেন না যে তোমরা বিশ্বাস করো আল্লাহ আছে এটা আল্লাহ রসুলের সাথে তর্ক বিতর্ক হয়নি তর্ক বিতর্ক হয়েছিল যে ইবাদত কার করতে হবে উপাসনা কার করতে হবে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল আল্লা রাবুল আলমীর অস্তিত্ব আছে আর ইসলামের তো ইমানে মানুষ প্রবেশই করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমের কিনা রাখে বিশ্বাস না রাখে আপনি যদি কোন মুসলিম কে কোনদিন জিজ্ঞাসা করেন যে কেমন আছেন তো বলে উপরওয়ালার কৃপায় ভালো সে বিশ্বাস করে যে একজন আছেন তার কৃপা আছে বলে আমি কি আছি তার মানে একজন ও মুসলিম এটা বিশ্বাস করে যে উপরওয়ালা আল্লাহ আসে এতে কোন সন্দেহ নেই আজকালে আপ টু থেকে আপ টু ডেট যাদেরকে বলা হয় আধুনিক এবং মডার্ন মানুষ তারাও দেখবেন যেমন খুব কাজ কাজকর্ম করে ব্যস্ত হয়ে গেছে মানে প্রত্যেক মানুষের স্বভাবে ফিপ্রতে নেচারে এটা আছে যে আল্লাহ হাবুল আলমিনের অস্তিত্ব আছে এতে কোনো সন্দেহ নেই সে কারণে ভাই আল্লাহাবুল আলমিনের অস্তিত্ব আছে আ আমরা মানুষেরা পৃথিবীর সকল মানুষেরা এটা ভাবে বিশ্বাস করি সেই জন্য এই পয়েন্টে বেশি আলোচনা না করে একটা ছোট্ট ঘটনা শুনে কোনো এরকম নাত্তিক মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে মানে না সে মনে করে পৃথিবীটা এমনি এমনি চলে সে একদিন এক উটের রাখালকে দেখতে পেল যে উঁটের রাখাল ছিল বেদুইন অর্থাৎ একজন মূর্খ মানুষ যে উঁট চড়ায় ছাগল চড়ায় তার সেটাই কাজ পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের সে অধ্যয়ন করেনি এরকম সে বেদুইন তার প্রশ্নের উত্তর না দিয়ে সেখানে পড়ে থাকা উটের একটা গোবরের টুকরা হাতে তুলে নিয়ে বলল এই গোবরটা প্রমাণ করে যে আমার উঠ আছে উঠ না থাকলে গোবরটা কি এমনি হয় যদি উঠ না থাকে তাহলে যেমন গোবর হয় না আমার এই গোবর যেমন প্রমাণ করে যে আমার উঠ আছে যেমন সারা বিশ্ব আকাশ এবং জমি চাঁদ এবং সূর্য গ্রহ এবং নক্ষত্র এবং নদী নালা পৃথিবীর যাবতীয় জীবজন্তু প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমী একজন আছেন যিনি সকল কিছুর সৃষ্টি করতেন আমরা আল্লাহ রাব্বুল আলমীনকে জানার চেষ্টা করছি এটা ছিল প্রথম পয়েন্ট যে আল্লাহ হাব্বুল আলমিন আছেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু বন্ধু এবার আল্লাহ হাবুল আলমিনের সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট যেটা জানব সেটা হচ্ছে যে আল্লাহ হাব্বুল আলমিন হচ্ছেন সৃষ্টিকর্তা আর পৃথিবীর সব কিছু হচ্ছে সৃষ্টি আল্লাহ হাব্বুল আলমিন সৃষ্টিকর্তা খালেক আর পৃথিবী আল্লাহ পাদে পৃথিবীতে যা কিছু আছে সেটা কি মফলুক বা কৃষ্টি আল্লাহ আবুল আলমিন এই মাতলুকের অংশ না সৃষ্টির কি না আল্লাহ পবিত্র এবং একটি এমন সত্তা যেটা সরাসরি স্বতন্ত্র সত্তা আল্লাহ আব্বুল আলমিনের রাত এবং সত্তা পৃথিবীর কোন জিনিসের মধ্যে ঢুকে নেই পৃথিবীর কোন জিনিসের অংশ নয় এই সমস্ত কিছু যা কিছুতে দেখি সেই সকল কিছুর জামাতের বিশ্বাস আজ থেকে বহু পূর্বে যা মৃত্যুই হয়েছে দুইশো চৌষট্টি হিজড়িতে দুইশো যদি মৃত্যু হয় তার বয়স যদি চৌষট্টি বছরও হয় যার মৃত্যু হয়েছিল দুশো চৌষট্টি হিজড়িতে এবং ইমাম আবু হাসিনা বলছেন তিনি তার যুগের কথায় বলছেন যে আমরা আমাদের সমস্ত শহরে যে সমস্ত ওলামার কাছে পড়াশোনা করেছি জেনেছি আমরা সবার কাছে একটি মত পেয়েছি সেটি হল এই তাদের নিয়ম তাদের পদ্ধতি আল্লাহ আপুল আলমিনের সম্পর্কে এই যে আল্লাহ আপুল আলমিন তার আরো সে হয়েছে আর তার মাকলুক থেকে তার সৃষ্টি জগৎ থেকে তিনি স্বতন্ত্র কৃষক হয়ে আসেন এটা আমাদের বিশ্বাস আল্লাহ আল্লাহাবুলের সত্তা একটি স্বতন্ত্র সত্তা তিনি আকাশ জমিন এবং যা কিছু আসলে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর তিনি স্বতন্ত্র রূপে আড়সে সমাসীন হয়ে আছেন। তিনি কোনো মাকলুকের মধ্যে নাই আর না কোনো মাকলুক তার মধ্যে মিশে আর না তিনি এবং তার মাকলুক মিলে কোনো আল্লাহ হয় भाई बोलें ये कथा केंो बुझान कारण आई कारण मुसलिम छाड़ा इन समस्त मतबाद पृथ्वी सर मध्य विशेष मतबादना कर मन आल्ला सत्ता थे सृष्टि क्या বলবেন কেমন প্রথমত আমরা জানবো যে এই যে কথাটি বললাম বিশ্বাস আল্লাহ তিনি অংশ নন এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ আবুল্লাহ আলমিনে বলছেন বলে যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ চলে আসেন বা মানুষ সে অংশ হিসাবে আল্লাহ হন তার আল্লাহ কে একক হলেন আল্লাহ একক হলেন না আল্লাহ আল্লাহ কারো আল্লাহ ছিল কি অংশ হয় পৃথিবীর কোন মাতলুক তাহলে আল্লাহ তার কি হয়ে গেল অংশ হয়ে গেল শরিক হয়ে গেল যদিও পেট থেকে জন্ম না নেই যেরকম মানুষের জন্ম হয় কিন্তু আল্লাহ তার অংশ তো সমাজ আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর বন্ধুগণ আমি বলছিলাম কেন এই কথা বলছি এই কারণে এই কথা বলছি যে আজ এমন মানুষ আছে এমন সম্প্রদায় আছে যারা মনে করে যে জন মিলে হচ্ছে এমন জাতি আছে যারা মনে করে পৃথিবীতে যা কিছুই আমরা দেখছি এগুলো সব আল্লাহ তালারই অংশ ভগবানেরই অংশ ঈশ্বরেরই অংশ से जो पृथ्वी जार ही पूजा करें ना कर आल्लाह पूजा है देखा जाए गुरुरूजा छागलर है बाग सिंह है ईदुर हाथी मूर्तिर गारायन कि नदी नाल और मानुष्ट अंगे कारण तारा विश्वास कर आल्ला बहिप्रकाश ईश्वर ही एग्जा सबकि অংশ সে কারণে তারা কি করে পূজা করে তাদের এটাও বিশ্বাস আছে যে আল্লাহ সে কারণে তারা রামকে কি বলে রামকে ভগবান বলে রাম তো পৃথিবীতে জন্ম নেই দশরথের পুত্র তাই না এটাই ইতিহাসে স্বীকৃত কিন্তু তাকেও তারা ভগবান কেন বলে এই ধারণা আছে এটা ছিল অমুসলিমদের কিছু মতবাদ এবার আমাদের স্বয়ং মুসলিমদের মধ্যে কিছু মতবাদ শুনে যেটা সুফি বা তত মতবাদ বা তন্ত্রের মতবাদ তারাও বিশ্বাস করে যে একজন মানুষ আল্লাহ হয়ে যেতে পারে বা একজন আল্লাহ মানুষের মধ্যে বিরাজিত হতে পারে। আপনারা মোশাহাদা এবং মোরাকাবার নাম শুনেছেন যখন ধ্যান করতে হয় তারা ধ্যানের তিনটা ব্যাখ্যা দিয়েছে এক নম্বর বলেছে যে প্রথমে হবে মোরাক অর্থাৎ নিজের শেখ বা শিক্ষকের মোরাকাবা এবং মোশাহাদা দ্বিতীয় নম্বর হচ্ছে মোরাকাবা ফির রসুলা একটা হল সানা পিস্টের দ্বিতীয়টা হচ্ছে আর তৃতীয়টা হচ্ছে আপনারা জানেন যারা তীরের হাতে মতন করেছেন বা করেছিলেন চেষ্টা করেছেন তাদেরকে ক্লিয়ার বলে দি যে যদি কোন সিরের হাতে বায়াত হয় তাহলে তারাই একটা শিক্ষা দেয় যে শিক্ষাটা হচ্ছে মোরাতালা মোশাহাদা মোশাহাদ্ষা দেওয়া ফানাসুর শেখ অর্থাৎ আপনি নিজের শেখ নিজের অত্যাদের মধ্যে বিহীন হবেন একাকার হয়ে যাবেন একজন মানুষ এরকম ফানা হওয়ার সময় নিজের শেক থেকে উত্তীর্ণ হয়ে ফানাস যায় ফানাসির রসুল থেকে বিলীন হয়ে আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় এর প্রমাণ কি আমি সত্য আমি সদা আমি আল্লাহ তবু সুফীবাদ বা পি তাকে কি করে না কাছে বলে না বরং তারাই সবচেয়ে বড় পন্ডিত এবং ওই মনসুর হাল্লা সবচেয়ে বড় তাদের অনুসরণীয় কেন তারা তাদের ধারণা যে একজন মানুষ আল্লাহ আর অন্যদিকে বাইজের প্রস্তাবের সম্পর্কে বলা হয়েছে সে বলেছিল আনা শুভ হানি আমি সে পাঠ পবিত্র সত্তা বন্ধুগণ তাহলে কি বুঝা যাচ্ছে যে অমুসলিমদের মধ্যে যে ধারণা আছে যে একজন ঈশ্বর বা ভগবান পৃথিবীতে আসতে পারে আল্লাহ ধ্যানে মগ্ন সুফি বা সাধক সে ধ্যান করতে করতে এক সময় আল্লাহর সাথে কি হতে পারে বিলীন হয়ে যেতে পারে আর সেটা তাদের হয়েছিল তারা এটাকে কোন খারাপ জিনিস মনে করে মনে করে যে আমাদের মানুষের হাল্লাত সবচাইতে বড় পীর বা সবচাইতে বড় অলি সে কারণে সে যদি বলেও দিয়েছে এটা যে আমি হক আমি সত্তা এতে কোন সমস্যা নেই বন্ধুগণ তৃণবী মোহাম্মদ সাল্লাসাল্লামের চাইতে বেশি এবাদত গোজার ব্যক্তি কি পৃথিবীতে কেউ আছেন তিনি পৃথিবীতে কোনোদিন এরকম দাবি করেছিলেন যে আমি এ করতে করতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেলাম বা আল্লাহ হয়ে গেলাম নাহজুবিল্লা সেজন্য বলছিলাম ইসলামের ক্লিয়ার ধারণা যে আল্লাহাবুল আলমীর একটি স্বতন্ত্র সত্তা তার জাত এবং পবিত্র তিনি আরো সে সমুন্নত তার জাত পৃথিবীর কোন জিনিসের মধ্যে লুকায়িত নয় পৃথিবীর কোন জিনিসের মধ্যে বিরাজিত নয় এবং পৃথিবীর কোন জিনিসের অংশ নয় এটা হচ্ছে আমাদের বিশ্বাস একটি হাবিজ শুনে দিন যে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লামের একটা হাবিজ তার এক ছিল বাদি বা দাসী যে কোনো কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় তাকে জিজ্ঞাসা করছেন সেই দাসকে সেই দাসীকে তখন সে উত্তরে বলল তার আত্মিতা আল্লাহ আকাশে তারপর আল্লাহ রসুল দ্বিতীয় প্রশ্ন করছেন মানা আমি কে তখন সে বাদী বলছে যে কালাত আপনি হচ্ছেন আল্লাহ তারপর আল্লাহ রসুল সে আদেশ করছেন ইয়ে হা একে স্বাধীন করে দাও একে ছেড়ে দাও একে গোলামি থেকে আজাদ করে দাও কারণ এ হচ্ছে মমিনা বাদী মমিনা দাস। আদিত থেকে এবার মুসলিম বর্ণনা করেছেন তাহলে ইসলামের আকির লোক আছে যারা এক সময় দাবি করে বসে যে আমি হচ্ছি হক যে দাবির কথা একটু আগে আপনাদের বললাম এখনো অনেক পীর সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহর ইবাদত এবং সাধনা করতে করতে আমরা এমন পর্যায়ে যাই যে ভণ্ডার এবং মূর্খানি নবী কারিম সাল আলহাস্লামের চাইতে ইবাদত বোঝার কেউ ছিল আল্লাহ রসুল কখনো নামাজ ছেড়ে দিলেন এই কোথায় অন্যদিকে রসুল সাল্লা সাল্লাম তাহা নামাজ পড়তে উঠছেন পা ফুলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই দেখে তার স্ত্রী এবং অন্যান্য কৃতজ্ঞ বান্দা হব না যিনি আমাকে এত কিছু নিয়ম দিয়েছেন তার জন্য কি আমি এরকম ইবাদত করব না আর এরা এইদিকে এবাদত ছেড়ে দিয়ে মসজিদার ঘরে বসে থাকছে আর বলছে কি সিজদার মতো সিজা ভাই একটা দিলেই হয় এই সব পদ মাসে এবং